রকম রহমান রহিম محمد وعلى সঈদুল وصحبه মোহাম্মা اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى كتاب الجنايات عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم ينشد الله اله الا الله وانني رسول الله الا باحد ثلاث السيب الزاني والنفس بالنفس والطارق لدينه المفارق للجماعه متفق عليه وان عائشه رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم قال يا اهل العقات المسلمين الا في احد ثلاث فصال زان محسن فيورجم ورجل يقتل مسلما متعمدا فيقتل ورجل يخرج من الاسلام فيحارب الله ورسوله فيقتل او يسلب او ينفى من الارض رواه ابو داود والنسائي وصححه الحاكم الله, الله العالمين মানুষের সংশোধনের জন্য তার আসমানি সেবাস ওহি নাজেল করেছেন কোরআন নাজেল করেছেন কোরআনের ব্যাখ্যা সন্ন্যাস আদর্শ তাও মহান আল্লাহর পক্ষ থেকে ওহি যার মাধ্যমে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন তাদের যাতে রয়েছে সার্বিক কল্যাণ সেসব বিধি বিধান আল্লাহ রবুল আলমিন প্রণয়ন করেছেন নাজিল করেছেন যে সব মানুষের সংশোধন উপদেশের মাধ্যমে হয় না তাদেরকে ভালো পরামর্শ দেওয়ার মাধ্যমে হয় না তাদের সিহার মাধ্যমে হয় না তাদের জন্য আল্লাহ রবুল আলমিন সেসব অপরাধ এবং অপরাধী অপরাধ এবং অপরাধীদেরকে মূল করার জন্য সংশোধন করার জন্য মহান আল্লাহ দণ্ডবিধান ফরজ করেছেন হদুদ তাজিরাত এসব আল্লাহ রব আলম ফরজ করেছেন এবং এর বাস্তবায়ন করবে শাসকরা দণ্ডবিধানে বাস্তবায়ন করবে মুসলিম শাসক সালাতামাজ্লাপর যিনি দীনে ইসলামের প্রত্যেকটি বিধি বিধান সুস্পষ্ট করে দিয়েছেন রব আলমের পক্ষ থেকে দণ্ডবিধান তিনি মানুষকে জানিয়েছেন এবং তার বাস্তবায়ন করেছেন যখন তা ফরজ হয়েছে बोलगुल माराम हादी से आलोचनार विषयस्तु हम गुरुतर अपराध सम्पर्क सामाजिक गुरुतर अब छोटो अपराध रही गुरुतर अपराध आजकल सामाजिक अपराध का मानस तैरीस इसलामी दृष्टि अपराध सामाजिक हक पारिवारिक हक और व्यक्ति जीवन अपराध हम अथवा राष्ट्रीय अपराध हम अर्थनैतिक अपराध सबग अपराधबंदी क्षेत्र अपराध हम सब बड़ अपराधीदार अपराधीदार क्षेत्र अपराध भ्रांत आकिदा विश्वास रखा आल्लापर्के्ला दिन सम्पर्क अल्लाह सम्पर्क सब चुनाव बड़ अपराध क्योंकि एग्लि के सामाजिक अपराध और भाग करना এবাদত বন্দীকে পরিত্যাগ করা অপরাধ মনে করেন না। এবং যে ব্যক্তি আল্লাহাদা অথচ সবচেয়ে বড় অপরাধী তারা যারা শিরকি আকিদা বিশ্বাস করে তৌহদ যাদের নেই সন্না পরিপন্থী বিদাতি আকিদা ধ্যান ধারণা রাখে ধর্মের নামে তারা হচ্ছে বড় অপরাধী কিন্তু কেউ বেদাত করলে তাকে অপরাধী মনে করা হয় না সামাজিক যার ফলে বেদাতি মেয়ে গ্রহণ করছে না মুসলিমরা সির করলে কাফেররা শিরবি জাতি অ মুসলিম শির করলে ওটাকে সিরক মনে করা হয় হিন্দুরা প্রতিমা পুতুল পূজা করলে ওটাকে অপরাধ মনে করা কিন্তু মুসলিমরা একই কাজ গর সামনে ওই শেষদা করছে আল্লাহ অন্যকে ডাকছে ভালবাসা তাদের সাথে আন্তরিকতা যেগুলি হারাম দুনিয়ার পার্থিব চলাফেরা কাফের সাথে আল্লাহ বৈধ করেছেন ব্যবসা বাণিজ্য লেনদেন কিন্তু আন্তরিকতা আল্লাহর কুসুমন্ধের সাথে যায় এগুলি হচ্ছে सबगुली अपराध जल्लाह अपराध बोले तरह अपराध बोले जेटे जै रकम बड़ अपराधेमे अपराधुल्लामी आसा आदर्शे क्या एक श्रेणी मानुषा मुस्लिम हल्के हो, अपराधगुली अपराध सूतरा खून हम अपराधी खून करापरा आल्ला नजर अपराध রাসুলের কাছে অপরাধ ইসলামে অপরাধ আর সমাজে অপরাধ সেটা এবং বড় অপরাধ অথচ অপরাধ হচ্ছে অপরাধ নামাজ ত্যাগ করা ফরজ নামাজ ছাড়া অপরাধ হচ্ছে হ্যাঁ যা দুটো না অপরাধ সামাজিক অপরাধ ইসলামিক অপরাধ ইসলামে দৃষ্টিতে অপরাধ সামাজিক অপরাধ আর সমাজ এমন হ্যাঁ অন সমাজ হয়েছে যে জবরদস্তি যদি হয় ধর্ষণ হয় তাহলে অপরাধ সম্মতি সাবালক সাবালিকা তাহলে অপরাধ নয় এগুলি চরম অপরাধ এই ধ্যান ধারণা রাখা এই ধ্যান ধারণা রাখায় বিশ্বাস রাখা হচ্ছে চরম অপরাধ এইরকমই চুরি ডাকাতি চিন্তায় বেমানি অপরাধ সামাজিক অপরাধ ইসলামের দৃষ্টিতে অপরাধ কিন্তু সম্মতির সাথে যদি সুদের আদান প্রদান হয় তো সামাজিক ভাবে অপরাধ নয় আল্লাহর নজরে সেটাও ওইরকম অপরাধ ওর চাইতে বড় অপরাধ তো দিন ইসলামের দৃষ্টিতে বা আল্লাহ রব আলমিনের কাছে হ্যাঁ দিন ইসলামের আলোকে অপরাধ হচ্ছে ব্যাপক কথা আল্লাহ এবং তার ওসল আল্লাহ ইসলামের বিরুদ্ধাচরণ করাই হচ্ছে অপরাধ সেটা যে যেকোনো ক্ষেত্রে হোক না কেন আকিদার ক্ষেত্রে হোক এবাদত বন্দিগির ক্ষেত্রে হোক হ্যাঁ আর পারিবারিক ক্ষেত্রে হোক ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় হোক ব্যক্তি জীবনের লুকিয়ে লুকিয়ে বলু ফিল্ম দেখছে অপরাধ হ্যাঁ বা অলঙ্গ কি বলছে অলঙ্গ কি বলছে অর্ধেক হয়তো কিছু আছে কাপড় কিছু কাপড় নাই অর্ধ অলঙ্গ এইরকম এগুলিকে অপরাধ মানে করা হচ্ছে না আছে সামনে দিয়ে যাচ্ছে আহ মহিলার দিকে মহিলা ছবির দিকে তার কাছে অপরাধ নেই ইসলামের দৃষ্টিতে অপরাধ ইসলামের দৃষ্টিতে অপরাধ অত্যন্ত ব্যাপক কথা জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল কিন্তু মানুষ এক শ্রেণীর মানুষ যারা ইসলাম জানে না অথবা ইসলাম মানে না ইসলাম জানে না অথবা ইসলাম মানে না তাদের কাছে অপরাধ খুব সীমিত অর্থে ক্রাইম হ্যাঁ সীমিত অর্থে ক্রাইম কথাটি একই দেয় কুফুরি শির্ক ক্রাইম নয় নাস্তিক ক্রিমিনাল নয় কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে নাস্তিক হ্যাঁ সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে তো আমি এই কথাগুলি বললাম যাতে করে এই আলোচনাটা ভালো করে বুঝেন ব্যাপক দৃষ্টিতে যে অপরাধ তার মধ্যে বড় ধরনের যেগুলি অপরাধ সেগুলিকে জেনায়া বলা হয় কিতাবুল জেনায়াত এই অধ্যায় হচ্ছে গুরুতর অপরাধ সম্পর্কে সিরিয়াস অপরাধ মেজর অপরাধ सम्पर् शब्द बो, जाना जी से अर्थ नहीं हराम नाजायज अब निषिद्ध कथा किप्त हवा जेनजपे जी शब्दी जेनायर ओलमरा मालीन आखने आलोच विषय करते चेन से कारो ओपर आक्रमण करा शारीरिक भाव आर्थिक दिक्कत अथवाज्जत अबुर সেটা কারো শরীরের উপর আক্রমণ হোক অথবা ধন সম্পদের আক্রমণ হোক অথবা মান ইজ্জুতের উপর আক্রমণ হোক মান ইজুতের আক্রমণ হচ্ছে যেমন ইজ্জুত আবার আক্রমণ সেটা হচ্ছে অপরাধ যেমন মিথ্যা যে এই লোক ব্যবচার লিপ্ত এই মেয়েকে অমুক ছেলের সাথে দেখেছি অথবা এই লোককে অমুকের মেয়ের সাথে দেখেছি হ্যাঁ মিথ্যা ব্যবচারের অপরাধ যে কোনো স্তরের হোক না কেন घन अथवाचारेप्त शरियत परिभाषा जे नया बल्कि आलाल बदने शरप आक्रमण करके फरज करो देहर ओपर आक्रमण करण दीता है आर्थिक भावाल बदले हत्या अंग हानि करण दी যেমন দিয়াত রক্তপণ ক্ষতিপূরণ ইত্যাদি চোরের কি করা হাত কাটা জি জাফর করে এই অপরাধ এইগুলি হচ্ছে আজকালকার ভাষায় সামাজিক অপরাধ এই অপরাধগুলি যে অপরাধ এবং এগুলি যে হারাম এটা কোরআন করিম দ্বারা প্রমাণিত রসুল উল্লাহ আসালামে হাদিস দ্বারা প্রমাণিত এবং এর ওপর ঐক্য মত যে এগুলি হচ্ছে হারাম অপরাধ এবং এটা মানুষের সুস্থ মস্তিষ্কের যুক্তিও বলে যেগুলি যেহেতু মানুষের ব্যক্তি জীবনে ক্ষতিকর তারপরে পারিবারিক্ষে ক্ষতিকর সমাজের ক্ষতি করে সুতরাং এগুলি হচ্ছে হারাম পুরানিম আল্লাহ রাবুল জামান সুর আনামের আয়ত নম্বর এখানদের সাত করছেন খুন সম্পর্কে ওলা তখ হার আল্লাহ তোমরা এমন কোন ব্যক্তিকে খুন করিও না এমন কোন ব্যক্তির করিও না যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন যাকে খুন করা আল্লাহ এমন কোন মুসলিম মানে ব্যক্তি মুসলিম ব্যক্তি হইতে পারে সেটা অমুসলিম হইতে পারে তাহলে যেমন মুসলিমকে খুন করা হারাম তেমনি অমুসলিম কেউ নির্দোষী ব্যক্তি যার খুন করা দৃষ্টিতে জায়জ নয় হারাম হারাম তারও নিরাপত্তা রয়েছে ইসলাম ও মুসলিমের নিরাপত্তা দিয়েছে ইল্লা বি হক তবে নাই সঙ্গত হলে খুন করা যদি নাই সঙ্গত হয় তাহলে সেটা ভিন্ন বিষয় এবং তার বাস্তবায়ন খুন করা নাই সঙ্গত আপনি আমি খুন করব না কি করবেন শাসক করবেন শাসক শাসকের প্রতিনিধি আদালত আদালত থেকে ফায়সহ হবে যে উমুকের ফাঁসি দেওয়া হলুকের মৃত্যুদণ্ড ইত্যাদি ইত্যাদি মহান আল্লাহ আর নম্বর তিরানব্বই সাত করে मौमिन, मुस्लिम अर्थ कर सब चाहे सठीक अर्थ बड़ अपराध कर जहां नाम थे तौहिदी से সুরক্ষিত রাখতে পারে তার ইসলামকে টিকিয়ে রাখতে পারে অন্য ভালো কাজ আছে ঘাটতি নেই এমন লোক এমন খুনি আজকালকার জামান পাওয়াই মুশকিল তাই না এমন খুনি যার তৌহিদ ঠিক আছে সিরকে আকিদা না। তার যার সন্না ঠিক আছে বেদাকে রাখে না। যার পাঁচ অক্টো নামাজ ঠিক আছে ফজর সহ আর জামাত সহ নামাজে কোনো ঘাটতি নেই আর খুনি এইরকম লোক পাওয়া বড় মুশকিলই আছে আজকালকার জামানায় তাই না যারা খনি তারা বেদি অধিকাংশ ওদের ক্ষেত্রে আল্লাহ কি করবেন ছাড় দেবেন হালকা করবেন সেটা জায়গায় দীর্ঘস্থায়ী হবে দীর্ঘকাল তাদেরকে জাহার থাকতে হবে কখনো হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরই জাহার্নাম থেকে বেরোতে পারে আল্লাহ রহমতি দ্বিতীয় শাস্তি তৃতীয় হচ্ছে গাদেব আল্লাহ আলিহি আল্লাহ খনির ওপর হ্যাঁ গজব করেছেন মানে আল্লাহর ক্রোধ রয়েছেন সর্বদা আল্লাহ খনির উপর রাগান্বিত থাকে আল্লাহ ক্রোধ থাকে চতুর্থ শাস্তি হচ্ছে লা আল্লাহর রয়েছে লানদ বলা হয় দয়া মায়া থেকে রহমত থেকে বঞ্চিত করা একে লানদ বলা হয় আল্লাহ রব্লা আলমী খনিকে তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছে এটি হচ্ছে চতুর্থ শাস্তি পঞ্চম শাস্তি ও জন্য আল্লাহ করে রেখেছেন হাদিস রয়েছে হালাল নয় যে হাদিস আসছে ঐক্যমত রয়েছে অনেক অলমারা এই ক্ষেত্রে ঐক্যমত উল্লেখ করেছেন এবং দিনের ক্ষেত্রে এটি সুস্পষ্ট বিষয় এটাই হচ্ছে যুক্তি যুক্তিসঙ্গত যে এই অপরাধগুলি হচ্ছে হারাম শরীয়তে এবং এই অপরাধগুলি অপরাধগুলিকে দমন করার জন্য নির্মূল করার জন্য যদি আল্লাহর বিধানে কেশাস না থাকতো ওলাউলা হকমুল কেশাস শরীয়তে যদি কেশাস রক্তের বদল রক্ত খুনের বদলে খুন এই বিধান যদি না থাকত करी, फसाद करी, तादेर उत्खात कर दल्लाधान कायम हक देखें कि भान्ति आज के सारे पृथिविर मध्य सब चीते बी क्ता खुजे पानी सऊदी आरोब आज এই জন্য না যে সৌদি আরব মানুষরা সব ফেরেস্তা চরিত্রের খারাপ মানুষ না কখন কিসের জন্য বাস্তবায়ন করা হয় এখানে সেই জন্য ভয় আছে যে একজনকে খুন করে দিলে আমাকেও চলে যেতে হবে এর পরে আমিও বাঁচতে পারব না কিন্তু সারা পৃথিবীতে মানুষের তৈরি করা অসংগত অযৌক্তি যে মানবরচিত বিধান খুন করেছে পাঁচ বছর জেল আবার জেল আর তার মধ্যে আবার জামানতের সুযোগ সুবিধা আছে জামিন হয়ে আসতে পারবে হ্যাঁ জামিন হয় ছুরিয়ে চলে আসতে পারবে অ্যাক্সিডেন্ট করেছে দেখেন বা অবহেলা করে অ্যাক্সিডেন্ট করেছে কোন মূল্য নেই রক্তের কোনো মূল্য নেই অহরহ খুন আছে পত্রপত্রিকা আর খবর যেসব খবরের মাধ্যম রয়েছে সেগুলি পড়ে দেখেন কি অবস্থা অশান্তিতে ভরে গেছে পৃথিবী সলিমের রক্ত হালাল নয় যে সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই ও আন্নি রসুল এবং আমি মোহাম্মদ সাল্লাম রসুল प्रदान जो करके अंतर के फेड़े देखार अधिकार क्षमता नहीं तक निजे मुसलिम प्रकाश करल अंतरे विश्वास मुखे प्रकाश करल से हमारे अः आत्मरक्षारे कथा बोल रही इल्लाह तब तीन कारण एक ती कारण जो पा जाए मुस्लिम रक्त हालाल तीन कारण एक कारण पा जाए मुस्लिम विवाहित विवाहित मान कि बुझे विवाहित मान बुझे बर्तमान विवाहित आते बुझे शुद्ध वाह से थक अथ स्त्री मारा गे स्त्री अथ स्त्री तलाक स्त्री ने जगत ग्रहण कर नये बिक्र नय से विवाहित विवाहित विधवा प्राप्त है स्वामी नहीं है से कुमारी बोलेंी तेबा सब सब अर्थ हम जेनाचार लिप्त है कुमार बा बिभाही तो शांति बड़े जेनारी दुभाग विभक्त विक्र कुमार कमारी और एक हम सेब विवाहित विवाहता কেন এই পার্থক্য করা হয়েছে সাজা শাস্তিতে কি পার্থক্য করা হয়েছে বিবাহিত বিবাহিতা যদি ব্যবচার লিপ্ত হয় এবং সেটা সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয় স্বীকারীর প্রয়োজনই করে না নিজেই স্বীকার করে হ্যাঁ সুস্থ মস্তিষ্ককে তাহলে তো সাক্ষীর প্রয়োজনই নাই কিন্তু যদি স্বীকার না করে না আমার দ্বারা ব্যবচার হয়নি কেউ যদি বলে তাহলে সাক্ষী আছে কিনা দেখতে হবে সাক্ষী কতজন লাগবে চারজন ইজ্জত আবরুর ইসলামে এমন ভাবে সুরক্ষা করা হয়েছে চারজন শর্ত লাগানো হয়েছে এই ক্ষেত্রে ইজ্জত আবরুর ক্ষেত্রে কেউ যদি বলে যে ওকে এইরকম পাপে ব্যাবিচার সমকামিত এই সবাই দেখেছি তাহলে চার সাক্ষী লাগবে না হলে সাব্যস্ত হবে না তিন জন বলছে না সাব্যস্ত হবে না তার ব্যাবিচার যতক্ষণ তো চারজন না বলে না একসাথে দেখেছি আমরা একে আগে বলছে যে আমি অমুক জায়গায় ইজ্জত আবর মুসলিম মেয়েদের ছেলেদের ইজ্জত আবর হেফাজত পক্ষান্তরে যতই টাকার কেস হোক কোটি কোটি টাকার মামলা কেস চলছে কতজন সাক্ষী লাগবে দুইজন মুসলিম হ্যাঁ ইমান আছে এইরকম ব্যক্তি ইমান ভঙ্গকারী নয় মুসলিম সাক্ষী হাক্ষীর জন্য শর্ত রয়েছে বড় কাবীরা ঘনা থেকে মুক্ত থাকে নামাজি হয় এইরকম সাক্ষী আজকাল এই সাক্ষীরা তো ধার ধারণা আজকাল মানুষের তৈরি করা আদালতে ওই সব শর্ত নেই সাক্ষী হইলি হইল হ্যাঁ মানুষ হলেই হলো মানুষ হলি হলো যে কোনো মানুষ যত অসাতক না কেন ওকে সাক্ষী দাঁড় করে দিদি হইলো দুই জন সাক্ষী হলে সমস্ত বিষয়ে যথেষ্ট কিন্তু ইজ্জত আবরুর ক্ষেত্রে কেউ যদি কোনো অপবাদ দেয় সেটা সত্যতা প্রমাণ করা যখন চারজন সাক্ষী লাগবেল মহসানিয়া তু বে আর বা সুহাদা যারা সতী সাধ্য রমণীর ওপর অপবাদ দেবে আর তারপরে যদি আর বাহাদা চারজন সাক্ষী না নিয়ে আসতে পারি আগে রেডি করেন চারজন সাক্ষী না হলে মুখ খুলবেন না কথাই বলবেন না এই বিষয়ে কি করতে হবে না জালদা তখন দণ্ডবিধান সেটা হচ্ছে আশিটি আশি কড়ায় লাগে তার। এই ক্ষেত্রে রক্ত হালাল হয়ে যাবে কেউ যদি বিবাহিত বিবাহিত হওয়ার পরে বিষয় লিপ্ত হয় আর তা প্রমাণিত হয়ে যায় ওয়ান আর যানের বদল যান প্রাণের বদল প্রাণ প্রাণ যদি তোমাদের জন্য হত্যার বদলে হত্যাই হ্যাঁ প্রাণ রয়েছে অসংখ্য মানুষের প্রাণ বেঁচে যাবে একজন খনিকে হত্যা করলে দৃষ্টান্তমূলক এমন একটি বিষয় হবে যে সারা বিশ্বের যত অপরাধী আছে সবাই বলবে আরে সাবধান অন্তত দেশের যেখানে এই আইনের বাস্তবায়নের সম্ভাবনা আছে যে আমিও যদি এরকম খনি আমাকে ওইরকম হত্যা করা হবে দেশের আদালত সুতরাং সতর্ক হয়ে যাবে তৃতীয় কারণ যেই কারণ রক্ত হেলাল হয় সেটা হচ্ছে অতারেকলে দিনে যেই ব্যক্তি তার দিন আল্লাহ মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম কেউ যদি তার দিন ইসলাম কে পরিত্যাগ করে জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম গ্রহণ করেছে কবুল করার সময় স্বাধীনতা ফুল স্বাধীনতা আছে সামান্য কোন চাপ দেওয়া হারাম চাপের মুখে কাউকে ইসলামের দিকে নিয়ে আসা হারাম জি তার জন্য রাস্তা সহজ করতে পারে তাকে ইসলামের আ বৈশিষ্ট্য তার সামনে তুলে ধরেন অসুবিধা নেই হ্যাঁ ইসলাম জানার জন্য তার সুযোগ সুবিধা করে দেন্লা আল্লাহ বলছেন কেউ যদি কোন কাফের অমুসলিম যদি তোমাদের কাছে নিরাপত্তা চাই আশ্রয় চাই তো আশ্রয় দাও আল্লাহ বলছে আশ্রয় দাও আশেপাশে থাকতে দাও হাতমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শোনার সুযোগ পাই আমাদের এখানে এসে কেউ যদি মুসলিম এসে শুনতে চায় আল্লাহ বলছেন তাকে ডাও সুযোগ সুবিধা দাও তাকে তারপরে যদি ইসলাম কবুল নাও করে নিরাপদ স্থানে পৌঁছে দাও আল্লাহ বলছে এমন নাই যে ইসলাম কবুল করলি না যা তোর যান এখন রিস্কে তোর মান ইজ্জত এখন রিস্কে না তার নিরাপদ স্থানে থাকে যে তার দিনকে ছেড়ে দিবে সেই ইসলাম পেয়েছিল। তারপরে সে বলল যে আমি ইসলামে থাকলাম না আজকে থেকে খ্রিস্টান আজকে থেকে হিন্দু আজকে থেকে হৌদি আজকে থেকে নাস্তিক তার রক্ত হালাল স্পষ্ট ভাষা এটা তার রক্ত হালাল কিন্তু কি হালাল করবে এটা সরকার জনগণ না কিছু লোক গিয়ে তাকে মেরে দেবে কোন রকম হামলা করে অথবা ধরে জবাই করে দেবে না হারাম হারাম আর এক কবিরা গুন্ গঠনমূলক কোন কাজ হইল না ধ্বংসাত্মক কাজ হইল আল মোফারেকলিল জামা যেই ব্যক্তি মুসলিম দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মুসলিম দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হচ্ছে ইসলাম পরিত্যাগ করা হওয়া মুসলিমের এই অর্থে আরেকটি হাদিস আছে সেই হাদিসটি তর্জমা সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিচ্ছে তারপরে বিস্তারিত আলোচনা করব তিনটি বিষয়টি আয়সানা থেকে বর্ণিত হাদিস নম্বর হচ্ছে এক হাজার মারামের থেকে তিনি বর্ণনা করেন তিনি মুসলিমকে খুন করা হালাল নয় তবে তিনটি কারণের কোন একটি কারণ যদি বিদ্যমান থাকি প্রথম কারণ যার জন্য মুসলিমের রক্ত হালাল জানিন মোহসান ফাইজাম বিবাহিত ব্যবিচারকারী বা ব্যবিচারকারিনী যদি প্রমাণিত হয়ে যায় যেমন বললাম যে তরীকায় জাম তাহলে তাকে পাথর মেরে সংসার করা রজম করা হবে রাজামাই মানে পাথর মারা পাথর মারা পাথর মেরে সংসার করা হবে। মুসলিমান আর কোন ব্যক্তি যদি কোন মুসলিম কে খুন করে মো তো মানে কি কে বুঝাবেনি বাংলা বাংলার অর্থ বলছে ইচ্ছাকৃত মানে কি কিরকম জানে শুনে বুঝান হ্যাঁ এই লোকটি জানছে যে মুসলিম আর একে খুন করা আমার জন্য হারাম তারপরে তাকে খুন করলো শুধু এতটুকু এমন অস্ত্র দিয়ে বা এমন ভাবে আঘাত করলো যাতে সাধারণত মানুষ বাঁচে না এতটি কথা বলতে এটা হচ্ছে ইচ্ছাকৃত এটা হচ্ছে ইচ্ছাকৃত এই যে কথাগুলি বললাম এর প্রত্যেকটার বিপরীত বিষয় রয়েছে যেমন একটা লোককে একটা মুসলিমকে মারলো কিন্তু এমন একটা কিছু দিয়ে মারলো যাতে সাধারণত মরে না সাধারণত মরে না দিয়ে। এতে মরবে না কি মানুষ না, কিন্তু মরে গেল হতে পারে না পারে না মরে গেল সামান্য একটু ধর গলা ধাক্কা দিল আসা পড়ে গেল মরে গেল এখানে আজকে থেকে দশ বছর আগে একটা ঘটনা ঘটেছে হাই প্রেশার ছিল এক বুড়োর তো না মেরেছে প্রথম মেরেছে এই বাঙালিকে মেরেছে যখন মেরেছে তখন এই ধাক্কা দিয়েছে হত করেছে ও ধাক্কা দিয়ে আসা খেয়ে পড়ে ওখানে শেষ ওখানে হার্ট এটাক শেষ এই বেচারা খুনের আসামি এখন খুনি হয়ে আসামের কারগড়ে হাজির হয়েছে না শেষ পরিণাম তার কি হয়েছে যে খুন হয়েছে তার পরিবার কেসাস চাই এটা ইচ্ছা কৃত আমার খুন করা না ইচ্ছা কৃত খুন না হলে সেখানে দিয়ে তো লাগবে কারণ অপরাধ করেছে ধাক্কা দিয়েছে তারপরে মারা গেছে কিন্তু খুনের বদল খুন হবে না যে হত্যা করে এটা ধাক্কা দেওয়ার জন্য বোঝা গেছে না আচ্ছা আর একটা হচ্ছে যে এমন অস্ত্র দিয়েই মেরেছে আর একটা এমন অস্ত্র যাতে মানুষ কে লাগলে একটা মুসলিমকে কে লাগলে কি হবে সে মারা যাবে কিন্তু পাখিকে শিকার করছিল বন্ধুকে গুলি ছেড়েছে দিকে ও গলিটা গিয়ে একটা মানুষকে লেগেছে ইচ্ছা কি তখন করলাম ইচ্ছা এটাকে কাতলে খাতা ভুলবশত ভুলবশত জি ভুলবশত যদি খুন হয় তাহলে সেই ক্ষেত্রে দিয়াত এত রক্তপণ রয়েছে যে মুসলিমকে খুন করেছে ইচ্ছাকৃত তাহলে অনিচ্ছাকৃত তাহলে হ্যাঁ যদি খুন হয়ে যায় তাহলে তাকে খুন করা হবে না ওরা চলুন এখনো জমিন ইসলাম তৃতীয় ব্যক্তি যে ইসলাম থেকে বেরিয়ে গেল ইসলামে আসার পরে বা মুসলিম থাকার পরে ঘোষণা করল হ্যাঁ আল্লাহ এবং বেরিয়ে গেল সে যদি নীরবও থাকে সাইলেন্ট ও থাকে সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সে বিরুদ্ধাচরণ করল এবং যুদ্ধের ঘোষণা করলো এটা জি এই নয় যে সে ব্যক্তি যে চুপ আছে সে জন্য এরকম নয় অর্থ জি যে একজন মূর্তাধে নাস্তি খেয়ে বাড়িতে বসে আছে সেই জন্য তার মৃত্যুদণ্ড শাস্তি না তার অমৃতদণ্ড শাস্তি আর কেউ ইসলামের বিরুদ্ধে বলছে নাস্তিক হওয়ার পরে মুশ্রিক হওয়ার পরে অথবা মূর্তা ধর পরে দুইজনে দুইজনের হালাল এবং এই শাস্তিগুলি বারবার বলছি কে দেবে মুসলিম শাসকের ফরজ আমার উপর ফরজ না আপনার উপর ফরজ না হ্যাঁ সুতরাং বল প্রয়োগ করা আমার কাজ না আপনার কাজ না আপনার বল প্রয়োগ কর আপনার বাড়িতে শুধু আপনার অধীনে যারা আছে তাদের উপর চলবে তারপরেও আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ধরেন আল্লাহ না করে যায় তো এই ধরনের বিধান করা চলবে না ওইটা চলবে না চাপ সৃষ্টি করা যতটা বল প্রয়োগ ধরেন নামাজ পড়ে না মারি দিলেন এটা চলবে না চলবে না স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তো মারি দেওয়া যাবে না যাবে না শির করতে যাচ্ছে হ্যাঁ বা নাস্তিক হয়ে গেছে তো ছেলেকে মার দেওয়া যাবে না যাবে না মৃত্যুদণ্ডারে দেখেছে এইগুলো আজকাল ঘটছে স্ত্রীকে বেবিচারে দেখেছে দিল দুইজনকে খুন করে দিলা। ঘটনা ঘটছে না ঘটছে না জায়েজ কোন চিন্তা করেছেন মনে করছে যে না ঠিক করেছে তার স্ত্রী যেহেতু সামাজিক বিচার করে গণপিটনী দিয়ে মেরে ফেলে যে গ্রামের যারা এই মাতবরণ গ্রামের যারা দায়িত্বশীল তারা মার দিয়ে একটা কি আম পেড়েছে কি একটা আর কিছু ফসল কেটেছে অথবা কিছু চুরি করেছে কারো বাড়ি থেকে করছে সমাজের জালেমরা করছে জাহেল আর জালেম না হুকানা জালুমান এরা জালেম ও বটে আর মূর্খ একবার অজ্ঞ বটে এরা না দিন বুঝে আর না দিন বুঝলেও দিন পালন করে এগুলোকে আমাদের সামাজিক বিচার বলা হয় সবগুলি বিচার করেন সরকার বিচার করে না সরকার জবাব দিবে আপনার তাতে করার কি আছে আপনি বাড়ির থেকে আপনার নাস্তিক ছেলেকে তাড়িয়ে দেন আপনার স্ত্রী মুশ্রিকা বাড়ি থেকে তাড়িয়ে দেন তালাক দিয়ে তাড়িয়ে দেন হ্যাঁ করে দেন বাড়িতে একসাথে নেখাবেন না তা আপনার ধন সম্পদে ভাগ দেবেন না কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে কিন্তু এই অধিকার নাই দণ্ডবিধান করবেন আর এমন মারবেন যে হাত মা কেটে ফেলবেন অথবা ভেঙে ফেলবেন না এইরকম মার জাহেজ নয় আদবের মার দেওয়া জাহাজ আদব কায়দা শেখানোর জন্য যদি মনে করেন যে কিছুটা একটু মার দিলে সংশোধন হবে সেটা হালকা মার জাহেজ হতে পারে বল প্রয়োগের ক্ষেত্রে অথবা চাপ সৃষ্টি আরো বাড়িতে থাকতে দেব না খেতে দেব না খাবার বন্ধ করে দিলাম ইত্যাদি এতটুকু তৃতীয় ব্যক্তি যে ইসলাম থেকে বেরিয়ে গেল এবং আল্লাহ এবং হবে আউ ইউস্লাব অথবা শুলে চড়ানো হবে আউ ইউনিফাল আর্দে অথবা দেশ থেকে বিতাড়িত করা হবে দেশ থেকে বিতাড়িত করা হবে শাসক দেখবে এই যে তিনটি কথা বলা হয়েছে হয় হত্যা করা হবে না হয় শুলিতে চড়ানো হবে আর না হলে দেশ থেকে তাড়ানো হবে দেশ থেকে তাড়ানো হবে সবাইকে নাই সবরকম অপরাধীকে নাই সরকার যদি দেখে যে এই লোককে খুন করলে সেটা সামলাতে পারা যাবে না এটা হতে পারে কিনা কখনো হইতে পারে আপনি যদি ওই জায়গায় বসেন তাহলে বুঝবেন নবিয়া করিম সালআসাল্লামের সবচেয়ে বড় দুশ্মন মিন আর কি ছিল মোন আবদুল্লাহিন ওবায়বিন সুল দিয়েছিল নবীলামের বিবির উপর আর মুসলিমবাদ দিয়েছিল হাসান বিনেদ সেও হায়ে হা দিয়েছিল হ্যাঁ ঠিকই আছে হয়তো এরকম হয়েছে ভালো করে কোরআন হাদিস যারা পড়ে দেখবে এবং সাহবা এখানে জীবনী পড়ে দেখবে যে মিথবাদের জন্য আশিটি বেতরাঘাতের তহমতের কিন্তু ইভেন ওবাইকে আশিটা করে একটা করে লাগানো হয়নি কেউ যদি বলে যে না নবী হয়ে এখানে না উল্টোপাল্টা কাজ করেছেন অপরাধী কিনা সে আপনি বেশি বুঝেন এই লোক ওই মোনাফিকদের নেতারাই মোনাফিক তার অনেকে এখনো জাতীয়তা মুক্ত হয়নি আজকাল আঞ্চলিকতা ডিস্ট্রিক্টের জাতীয়তা আছে না নেই কটা লোক মুক্ত হয়েছে। কটা লোক এই জাহিনিয়াত এই কুফুরি ধ্যান ধারণা অনেকের আছে দিন পাঁচ বছর সাত বছর শিক্ষা শুধু নয় এখানে শিখা নয় मोदी आईनिटी बड़ा जतियत मुक्त होते मुस्लिम भाई, भाई। बड़ा डिग्री कुरान हाथी शिखे चरित्र थे कि नेता नबील हिजरत करना गोटा मदिनार नेता बना মুকুট পরে যাচ্ছিল নেতৃত্বের মদিনা এত বড় স্বপ্ন দেখে বসেছিলাম এই ছিল তার শত্রুতা রসুল্লাহ হেদায়ত হয়নি তার হেদায়ত নসিফ ভাই তার পক্ষে তার বংশের খাজরাজের দুর্বল ইমানের কিছু লোক ছিল केशी लागान अनेक लोक नितम दुर्बल पाप जरा मध्य संशोधन कारण तो मतलबाघात आशी को लगानो है आज के मुस्लिम शासक अपना देश के मृत्युदंड दिल एक ही अपराध आक जन के मृत्युदंड दिले इमन क्या करल घर शक्ति बहिरागत शक्ति क्षय क्षति करेक्मा से कौशल अवश्य शासक अवलम्बन कर बुझेना बुझेना जी हाँ अपना पांच टेले आ বা পাঁচটা ভাই আছে তিন চারটা ভাই আছে ওরা সাদা সীতা মানুষ সবগুলি ছোট ভাই ও পাঁচটা যে আছে পাঁচটাই ছোট ভাই আপনার তার মধ্যে তিন চারটা ভাই আছে নিরীহ মানুষ ওরা যদি না পড়ে আর যদি চড় মারেন পিটে দেন কিছু বলবেন না বকা বকি করেন আপনার ছেলে যদি খেতে না দেন তাও কিছু বলবেন কিন্তু আর এক ছেলে আছে বা আর এক ভাই আছে ওকে যদি বকা করেন তো আপনাকে খুন করে দেওয়ার সম্ভাবনা আছে হইতে পারে না পারে না আপনি কি সবগুলি কি একই লাঠি দিয়ে তাড়াবেন হ্যাঁ যে এক লাঠিতে সব গরু যেমন তাড়ানো ওইরকম করে না তা চলবে না আপনাকে তাকে অবলম্বন করতে হবে আসল সংশোধন করা আমি সংশোধন করতে পারবো না আর বড় হয়ে যাবে পরিবারে দেখতে হবে যখন আপনি নিজের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এই ফর্মুলা অবলম্বন করছেন তো শাসকদের ক্ষেত্রে আর দেশের জনগণের ক্ষেত্রে কেন সেই ফর্মুলা অবলম্বন করবেন অবশ্যই সেটা করতে হবে এই জন্য এই শাস্তিগুলি আল্লাহ রটি আয়াতে বর্ণনা করেছেন শাস্তির কথা বলেছেন ওইসব অপরাধী বড় অপরাধীদের ক্ষেত্রে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে মানে আল্লাহ দ্রোহিতা রসুল দ্রোহিতা হয় মুরতাদ নাস্তিক হ্যাঁ जदुकर इंगी अथवा बड़ खी बड़ डिता गो बड़ो बड़ो बड़ अपराधी क्षेत्र एक रकम शी चारकम श्री धल्ला उल्लेख कर सकले कल्लासलराधी अपराध क्या एक रकम स्वाधीनता दूरता हत्या तक सुले चढ़ाना जा हत्या कर খেলা অথবা তাদের হাত পাগলি উল্টো করে কাটা হবে হাত পাগলি এক দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে একজনকে খুন করা গেল না কিন্তু তার দেশের ন্যাশনালিটি ক্যানসিল সেটাই তার শাস্তি দেশ থেকে নির্বাসিত করে দেওয়া থাকে তাই তার শাস্তি হইতো এটা দেখবে এমাম যে মুসলিম শাসক সে দেখবে যে কোন শাস্তিটা কার ক্ষেত্রে প্রযোজ্য অপরাধের ক্যাটাগরিও দেখবে এটা অপরাধের ক্ষেত্রে এই বিস্তারিত এগুলির আলোচনা যাচ্ছে না শুধু ইঙ্গিত করি ধরেন একটা লোক মানুষকে খুনও করেছে আর সে চিন্তাও করেছে ডাকাতিও করেছে অনেক টাকা পয়সা লুটতারাজও করেছে আর খুন করেছে তো অপরাধ বেড়ে গেল তার তখন তার শাস্তিটাও বাড়বে खुन कर करा तेहाराम हादी ओ रखराधी तीन रकम ख আর হচ্ছে বিবাহিত ব্যবচারকারী আর এক হচ্ছে মুরতা ইসলাম থেকে বেরিয়ে গেছে নখী বলছেন হয় তাকে হত্যা করা অথবা শুলে চড়ানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে হাদিস আবু তাউদের রয়েছে নাসাইতে রয়েছে ইমাম হাকে মহাদিস বলেছে কোনো নিরীহ ব্যক্তিকে এই হাদিস প্রমাণ করে যে হত্যা করা যাইজ নয় তবে তিনটি কারণ কোন একটি কারণ পাওয়া গেল তা জানতে পারলেন তাই না এই তিন শ্রেণীর মানুষকে কেন খুন করা আল্লাহ ফরজ করলেন দণ্ড বিধান মানে কে খুন করা না ফরজ সরকার জি বিবাহিত জেনাকারী কে রজম করা ফরজ না জায়েজ ফরজ জি হ্যাঁ মোরতাদ কে হত্যা করা ফরজ না জায়েজ ফরজ অনেকে বলে যেটা এই তিন করলে দিন ইসলাম আল্লাহর দিন সুরক্ষিত থাকবে দিনটাকে কাপড়ের মতো মনে করবে না আজকাল ইসলাম মুসলিম কমজোর মুসলিম শাসক কমজোর যার ফলে কি এইগুলো দণ্ডবিধান কায়ে হচ্ছে না যার ফলে ধর্ম বদলানোটা হয়ে গেছে শরীরের কাপড় চোপড় বদলানোর মতো হ্যাঁ সকালে ইসলাম কবুল করল বিকাল বলবো আমি ইসলাম মানি না কোনো ভয় নেই তাই না বিবাহিত হ্যাঁ তারপরও যে নাই অহরহ লিপ্ত কোন ভয় নেই কারণ জানছে যে আমার কিছু হবে না খুব বেশি হলে যদি একটু লজ্জা থাকে তো সমাজে একটু লজ্জা পাবে আর কিছু না ধরা খেলে তাই না আর কোন অসুবিধা নেই আমার পিছনের লোক আছে তাই না দিন সুরক্ষিত হবে ওয়াল আবদান মানুষের জান সুরক্ষিত হবে ওয়াল আরাজ মান ইজ্জত সুরক্ষিত হবে ইজ্জতের সাথে মানুষ বসবাস করতে পারবে আমার সাথে বিয়ে দিলি না আচ্ছা ঠিক আছে আমি একটা মিথ্যা অবাদ সাবজেক্ট ফাঁসিয়ে দিল স্কুল কলেজ থেকে আসছে হ্যাঁ দু চার বন্ধু নিয়ে হ্যাঁ ওই ওই করেছে তাই না বলতে আছে সে মেয়েটির আর বিবাহ হবে না কোন ভালো পরিবারে ক্ষতি করল না করলো না জি তোমার সুরক্ষিত থাকবে জি এই দণ্ডবিধানের মাধ্যমে जख दंडविधान फरज रही हराम मोर्रद्या आजकल मुस्लिम जर फिर मोर्रे क्षेत्र मृत्युदंड बोलते गस पायके एक स्पष्ट कर इलमामे ढुकार समय फूल स्वाधीनता आज ও যদি বলে যে আমি মুসলিম দেশেই থাকব। হ্যাঁ আমি জীবনে ইসলাম কবুল করবো না কিছুই বলার নেই মেনে হল বৈধ আইন কানুন কিন্তু ইসলামে চলে আসার পরে বেড়ে যাওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা নেই কারণ যদি এই স্বাধীনতা দিয়ে দেওয়া তো ইসলামে তাহলে কি করত অসৎ উদ্দেশ্য নিয়ে সকালে আসতো বিকালে বেরিয়ে চলে যেত আর লোকজনকে বিভ্রান্ত করতো আমিও মুসলিম হয়েছিলাম মুসলিম হয়ে দেখলাম ইসলাম মুসলিমটা মুসলিম না ইসলামও খারাপ হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করতে চাইলো তাদের সামনে বাধা সৃষ্টি করে দিলে অমুক ব্যক্তিতে ইসলামে ঢুকেছিল দেখল যে কোনো লাভ নেই বেকার ইসলামকে যার ফলে এই দণ্ডবিধান নিজেও এই সত্য থেকে বঞ্চিত আর বহু লোকের সত্য থেকে বঞ্চিত করলাম এর জন্য সেটাই যুক্তিসঙ্গত দণ্ড বিধান মৃত্যুদণ্ডালে আল্লাহ সত্য দিন কে পরিবর্তন করবে তা তাকে হত্যা কারোর খুনের ক্ষেত্রে একটি বিষয় বর্ণনা করি সেটা হচ্ছে খুনি মানুষের তবা আছে না নেই খনে মানুষের তবা আছে একটা লোক খুন করলো ফোন করার পরে তার তবা হতে পারে কি না আচ্ছা যদি তবা করে না নাই তার দণ্ডবিধানা সে তবা করে নিল তবা করলে কি সরকার তাকে ছেড়ে দেবে হ্যাঁ মৃত্যুদণ্ড দেবে না মৃত্যুদণ্ড তার পাবে মৃত্যুদণ্ড পাবে তো সে তার তবাহটা কাজে আসবে না কাজে আসবে সেটা কোন ক্ষেত্রে কাজে আসবে সেটা তার মাঝে তার রবের মাঝে আল্লাহ তাকে ক্ষমা করবেন সুতরাং আল্লাহ রবীন্দ্র যে মহাশাস্তি আখের হাতে রয়েছে কবরের জীবনে মতের পরেছে সেটা হয়তো মাফ করে দেবেন অথবা হালকা করবেন সেটা আল্লাহর বিষয় কিন্তু মুসলিম সরকারের কাছে তবা যত খালে সন্তটাকে তবা করে একেবারে তাহ্জুদ গুজার হয়ে যাক মৃত্যুদণ্ড মাফ হবে না যে তাহত পড়া শুরু করেছে এই জন্য এই খনির হ্যাঁ খনির মাফ না এই মাফ না আল্লাহর কাছে তার মাফ थम आल्ला हक नष्ट कर लो तर बेचे थार अर छोटे अधिकार नष्ट कर लो, लो, लो।, लो तरह ऐले मेरा तरह স্ত্রীকে বিধবা করলো ছেলে মেয়েদেরকে খুন করলো তাদের রেজিকে রাস্তাকে বন্ধ করতে সংকুচিত করলো অপরাধ করল না করলো না কত অপরাধ খুনের অপরাধ যেমন তেমন অপরাধ নয় যেমন তেমন অপরাধ নয় এই জন্য এগুলো রহমতুল্লাহ বলছেন ঠিক गवेषणामक हकु खुन तीन रकम अल अव प्रथम देख से आल्ला हक के नष्ट कर लो वय हाक् बीबा तेन्ना खाली अंतर थे निखुत आल्ला दिखे फिर आल्ला हक आल्लाफ कर আল্লাহ ঠিক আছে আমার যেটা হক ছিল হ্যাঁ খুন করেছিস না এইগুলো এইগুলোর আল্লাহ ঠিক আছে এটা আমার হকের ক্ষেত্রে শাস্তি ছিল এই শাস্তি আমি অফ করে দিলাম তোকে দ্বিতীয় হক হচ্ছে এই যে ব্যক্তিকে এর যে অভিভাবক রয়েছে মাফ হয়ে যাবে সেটা মাফ হবে কখন মাফ হবে স্ত্রী ছেলেমেয়েরা হত্যার বদলে যখন হত্যা করে নেবে ওদের হক শেষ হক পেয়ে গেছে প্রাপ্য পেয়ে গেছে আমার বাপকে খুন করেছিলি আমরা তোকে খনের ব্যবস্থা করে দিলাম আমার বাপ দুনিয়া থেকে বিদায় করে তোকে বিদায় করলাম সমান সমান বিধা না হয় পূর্ণ মাত্র হত্যা অথবা রক্তপণ হইতে পারে আমার বাপ খুন করেছিস আমার স্বামী খুন করেছিস সুতরাং টাকা যা আমাদের হক নিয়ে নিছি তাহলে মাফ হয়ে এই হকটা মাফ আমার বাপকে হত্যা করেছে আমি পুরোপুরি মাফ করে দিলাম আমার স্বামীকে হত্যা করেছে পুরোপুরি কিছু নেব না টাকা পয়সাও নেব না আর তার হত্যারও দাবি নাই হ্যাঁ দাবি দেন না মাফ করে দেন তো যাবে তৃতীয় হক হচ্ছে হাক্কুল নিহত ব্যক্তি যাকে খুন করা হয়েছে তার হক সেটা দুনিয়া থেকে চলে গেছে ওর হক কেমন করে কবরে আল্লাহ পৌঁছাবেন তাকে তার যে হক রয়েছে সেটা আল্লাহর আলমিন তাকে এর বদলা হিসাবে দেবেন ক্যামতের মাঠে বিচার দিবসে আল্লাহ এই মীমাংসা করবেন খুনি এবং যাকে খুন দুই দুইজনের মাঝে আল্লাহ এই ক্ষেত্রে বিচার করবেন আল্লাহ এরপরে হাদিসটি আসছে সর্বপ্রথম বিচার হবে কেমতের দিবসে এ বিচার দিবসই আখেরাতে কি সম্পর্কে খুন সম্পর্কে ফিদ্দি খুন সম্পর্ক প্রথম বিচার হবে হিসাব হবে নামাজের আর বিচারের অধিকার প্রাপ্যের ক্ষেত্রে এই মর্মে আরেকটি হাদিস রয়েছে যে ব্যক্তি নিহত হয়েছে কারো হাতে সে ওই খুনিকে ধরে টেনে সে আল্লাহর সামনে হাজির করবে টেনে আল্লাহর সামনে বিচার দিবস হাজির করবে আর রক্ত তারা রক্ত প্রবাহিত থাকবে যাতে করে প্রমাণ পেশ করতে পারে আল্লাহ জিজ্ঞেস করোালানি কেন আমাকে খুন করেছে আমাকে কি অপরাধে খুন করেছে আমি কি অন্যায় করেছিলাম যে আমার রক্ত তার জন্য হালাল হয়েছিল এর বিচার আপনি করে দেন হাত আল্লাহ আল্লাহ তখন মীমাংসা করে দেবেন যদি তবা করে নিয়ে থাকে তবা করে নিয়ে থাকি তাহলে সেখানে কিভাবে মীমাংসা করবেন আল্লাহ ভালো জানেন হ্যাঁ একটা মীমাংসা আমাদের জানা আছে যে নে ওই খুনি যে খুন করেছে তার অনেক নেকি আছে নামাজের দান খায়রাতের নেকি সেই রাজি করা হবে তখন কি করা হবে যেবে তিনি নিহত যে খুন হয়েছে তার গোনা আছে বলে তোমার গোনা পাপগুলি এর কাঁধে চাপিয়ে দাও এর আমল নামাতে চলে গেল এর দাঁড়িয়ে পাল্লাতে চাপিয়ে দিয়ে তুমি জান্নাতে চলে যাও যা জান্নাতে চলে যাও মাংসা হবে আশা করি খুনের বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে আর সময় এগিয়ে চলে গেছে যে হাদিস আলোচনা করলাম সেটা বলেছেন সর্বপ্রথম বিচার করা হবে মানব জাতির মাঝে কেয়ামতের দিনে ফিদ্দে রক্ত সম্পর্কে মানে সম্পর্কে সম্পর্কে মোতা হ্যাঁ আমি হাবিল এর মতো হইতে চাই কাবিলের মতো হইতে চাই না হ্যাঁ আপনারা যদি কারোর সাথে শত্রুতা থাকে সবসময় প্রস্তুত থাকবেন হাবিল এর মতো হওয়ার জন্য কাবিলের মত না মানে কি কাবিল হচ্ছে খুনি আপনি শত্রুতাই ভয় লাগছে কি জানি আমাকে খুন করে দিতে পারে না আমি আমার নেই কেটে দিতে চাই না আর আমি মহাশাস্তি এই পাঁচটি শাস্তি দিতে চাই না সুতরাং কখনো এইরকম চিন্তা ভাবনা করবেন না যে এত সূত্রতা করছে কখন কি করে না করে দি আমি একটু কিছু করি হ্যাঁ একবার কিংফার করেন মানুষের চিন্তা চেতনা আমি বললাম যে আপনাদেরকে আপনাকে মেরে দিতে পারে এটাকে নিশ্চিত আপনি জানেন যে তার হাতে আপনি খুন হয়ে যাবেন এটা জানা আছে সুতরাং তাকে আগে প্রতিহত করি যখন খুন করতে চলে এসেছে অস্ত্র তাকে খুন করেছেন আর যদি তার হাতে খুন হয়ে যান মান করতে লাহিফ আহ শহীদ নিজের যান রক্ষা করতে গিয়ে কেউ যদি খুন হয়ে যাতে সে শহীদ শহীদ কিন্তু আগে থেকে প্রতিরক্ষামূলক মারিয়ে দে। মেরে দেয় আরাম আপনি খুনি আপনি কখনো খুনি হবেন খনের সাথেই সরাসরি নয় পরোক্ষ ভাবে ইসারা ইঙ্গিতও যেন জড়িত না থাকেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের দিনের হেফাজতে তৌফিক দান করেন ইমান আমলের হেফাজতে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন তাক অর্জনে অর্জনের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ক্ষেত্রে পাপা চার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল্লাহাম মোহাম্মদ আলী ওসাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাদের ভাই যে একজন বক্তা বাংলাদেশে এখন আমির হামজা এরকম মেলা বক্তা বেরিয়েছে কিছু কিছু কথা বলার জন্য সাধারণ শিক্ষিত আলেম মনে করে আমির হামজা সম্পর্কে যতটা আমার কাছে রিপোর্ট পৌঁছেছে সেই সহিদার লোক না তার অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে আর এরা ছোট মোট মলবি সাহেব তাদের তেমন কোন গভীরতাও নেই যার ফলে ধোকা খাবেন না এই ব্যক্তি সম্পর্কে আমাদের প্রশ্নকারী ভাই শিক্ষিত মানুষ তিনি প্রশ্ন করেছেন যে একজন আহলে কোরআন রয়েছে মতি আর রহমান তার নাম এই আহলে কোরআন গুমরাহ এই লোক আর এর সাথী সঙ্গীরা আমার কাছে বেশ কিছু তাদের কম্পেড লিফলেট পাঠিয়েছিল আজকে দশ বছর বা বারো বছর আগে আমাকে আহলে কোরআনদের গুমরাহির দাওয়াত দেওয়ার জন্য অথবা আমাকে কিছু এই সব বোঝানোর জন্য যে কোরআন মানায় যথেষ্ট হাদিস মানবো না हादी मानी मु हमजा आरान मोती रहमान जार ग प्रशंसा कर गुमरा जो गुमर যে ইসলাম থেকে বেরিয়ে গেছে শুধু কোরআন মানব হাদিস মানবো না বলে তার যদি প্রশংসা করে সেও একজন বড় গুমরা সুতরাং এরকম গুমরাহদের গুমরাহী থেকে ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন আর দু চারটা ভালো কথা মিলাদের বিরুদ্ধে ক্যামের বিরুদ্ধে বলে দিল সহবরাতের বিরুদ্ধে বলে দিল আর সে মজাহী গোড়ামের বিরুদ্ধে বলে দিল অথবা মাজারের বিরুদ্ধে বলে দিল শহী আকিদার আলেম মনে করেন এগুলো আপনাদের হ্যাঁ কিছুটা জ্ঞানের স্বল্পতা যখন স্বল্পতা আছে তো বড় বড় মন্তব্য করবেন না সতর্ক সাবধান আপনার এই সাথে সাবধান করবেন হঠাৎ করে কারো সম্পর্কে বলে দিবেন না আর এরকম ধারণা রাখবেন না যে আপনি যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলেমদের পরামর্শ না নিবেন এবং চারিদিক থেকে ওই লোকগুলিকে না দেবেন আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে জি যেমন একজন ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো হ্যাঁ কেউ নৌমান আলী খান এগুলো গুমরা জাহেল এগুলো তাদের সামান্য কিছু ক্ষেত্রে থাকলেও তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি মদের মতো হ্যাঁ ফিহে ইসমন কাবির ওমানাস আল্লাহ বলছে মদে অনেক বড় গুণা আছে কিন্তু কিছু ফায়দাও আছে এই কিছু ফায়দার জন্য যেমন মদ হালাল হয়নি তার ক্ষতি আর পাপ বেশি সেই ওইরকমই এইরকম যারা গুমরা তারা কিছু ভালো কথা বলে সেই জন্য তাদের আলোচনা শুনবেন বা তাদের ভক্ত হবেন তাদেরকে ফলো করবেন তাদের ফলোয়ার হবেন এটা জায়গ নাই জনগণের জন্য সতর্ক সাবধান করছি আল্লাহর অস্তি পা ফেলবেন হ্যাঁ পা বাড়াবেন সামনের দিকে দিনের ক্ষেত্রে খুব সতর্ক সাবধান আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন